অপূর্ব মেহরবানিতে আমরা প্রথম একটি তফসিরের খত শেষ করে দ্বিতীয়বার শুরু করার জন্য আল্লাহ মেহরবানি করে তৌফিক দিলেন আল্লাহ আলহামদুলিল্লাহ কাজ যদি আল্লাহ করার তৌফিক দান করেন সেরা জন্য আল্লাহ তাল কাছে শোকর আদায় করতে হয় কোনো কিছু যদি মোটামুটি আল্লাহ তালা আপনাকে একটা ভালো কাজ করার জন্য তৌফিক দেন কাজটা হয়ে গেলে আমি আপনি কি বলা উচিত আলহামদুলিল্লাহ এটা মোখতাসার আর আর বড় করে বলার সুন্দর একটা দোয়া আছে বড় একটা আলহামদুলিল্লাহ আছে সেটা হলো আলহামদুলিল্লাহ তাতে মুসঅল হাত অর্থ কি খুব সুন্দর অর্থ সে আল্লাহর প্রশংসা যার নিয়ামতের কারণে নেক কাজগুলো সম্পন্ন হয় আমরা জানি যে কোরআন আল্লাহ তালার কালাম কালাম উল্লাহ মু আলমাদ যেটাকে আল্লাহ সালা তেলাওয়াত করার জন্য আল্লাহ আলাও করেছেন আমাদের ভিতরে যার তেলাওয়াত কি করতে হবে যার তেলাওয়াত করাটা একটা ইবাদতাহাদিহি যে কোরআনকে দিয়ে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার মানুষের কাছে এটা কি কালাম না মানুষের কালাম তোমরা কি এখনো কনফিউজ আস তোমরা আমি চ্যালেঞ্জ করছি তিনি যদি বানাতে পারেন তোমরাও এরকম কোরআন বানিয়ে নিয়ে আস চ্যালেঞ্জ করেছেন না আল মোতাহাদিহি এই চ্যালেঞ্জের জবাব দিতে পেরেছে পৃথিবীর মানুষ সক্ষম হয়েছে কখনো হয়নি এই কোরআন কে আল্লাহ থেকে এসেছে আল্লাহ তালার আমিন বার্তাবাহক বার্তা বাহক জিব্রাইল আলহী সালাম জিবিল ওয়াহির মাধ্যমে এই কোরআনকে নবী করিম সাল কাছে পৌঁছিয়েছেন কতদিন লেগেছে এই কোরআন লাউহ মাহফুজ থেকে জমিনের মধ্যে আসতে বালহুয়া কোরআন উম ফি লাউ মাহফুজ এই কোরআন একটা বিশাল বোর্ড আছে আল্লাহ তালার আড়সের কাছে সেই বোর্ডের মধ্যে পুরো কোরআন লেখা আছে সেখান থেকে এই কোরআন কে মক্কা শরীফে কত বছর ১৩ বছর মদিনা শরীফে কত বছর দশ বৎসর অল টুগেদার তেইশ লেগেছে কিন্তু ওই লাউ মাহফুজ থেকে সরাসরি না অনেক সাংঘাতিক জিব্রাইল আল ইসলামের হাতের কাছে পাওয়ার জন্য দুনিয়ার আকাশে এনে রেখে দিয়েছেন পুরো কোরআনকে রমাদান মাসে লাইল কাদারে ইন্না তাহলে এই ওই প্রথম নাজিলটা হয় লাইলাত এক সঙ্গে জুমলাতান ওয়াহিদা ওই দুনিয়া দুনিয়ার আকাশে এসে রেখে দেওয়া হয় লহে মাহফুজ থেকে আর সেখান থেকে সময় মতো একটু একটু করে তেইশ বছরে এই জার্নিতে কোরআন কমপ্লিট হয়েছে জিব্রাইলা আলাইসাল্লাম আল্লাহর কাছ থেকে যখন যতটুকুন আল্লাহ বলেছেন এখন এতটুকুন নাজিল করো তখন ততটুকুন নিয়ে তিনি নবী করিম সাল কাছে এসেছেন এবং নাজিল হওয়ার যে ধারাবাহিকতা সেটা মেনটেন করা হয় নাই বরঞ্চ লৌহে মাহফুজে যে ধারাবাহিকতা আছে সেই অর্ডার কেটে যদি হওয়ার কথা ছিল কোনটা বি সেটা পয়লা কেন হয় নাই কারণ কোরআনের সিরিয়ালটা অর্ডারটা ধারাবাহিকতা কোনটা ফলো করতে হবে যেটা লি মাহুজে আছে সেইটা আল্লাহ তালা কোরআন অনেক পরিচিতি তুলে ধরেছেন বিভিন্ন সুরাতে বিভিন্ন আয়াতে কোরআন গুরুত্বকে বারে বারে আমাদেরকে মনে করে দিয়েছেন শুরুতে শুরুতে আমরা শুনবো আল্লাহ পরিচয় দিতে গিয়ে কি বলেছেন জালিকাল কিতাবু এমন কিতাব যার মধ্যে কোন শোভা সন্দেহ নাই পৃথিবীতে আর কোন কিতাব আছে তার মধ্যে কোন শোভা সন্দেহ নাই আর একটাও নাই এমন কি হাদিসের কিতাবের মধ্যে একটু একটু শোভা মাঝে মধ্যে আসে কারণ হাদিসের মধ্যে কিছু ড্রাইফে যায় কিছু পাওয়া যায় কিছু মন করা মানে লোকেরা ঢুকাই দিয়েছে কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছে এরকম কিছু আছে না পুরো বাফি আবার পরিচয় দিয়েছেন আল্লাহ তালা হুদল মু এই কোরআন কি মানুষের জন্য মোত্তাকিদের জন্য হেদায়াত কোরআন না পড়ে না বুঝে হেদায়াত পাওয়া যাবে না এরপরে কোরআনের পরিচয় আল্লাহ তালা দিয়েছেন আরো অনেক কোরআন এমন এমন আল্লাহ তালার কালাম যে এই কালামটা এত খাঁটি আল্লাহ তালার কথা তাদেরকে শুনান বলে দিন যে এই কোরআনের ব্যাপারে নদী সমস্ত দুনিয়ার মানুষগুলো দুনিয়ার সমস্ত জিনগুলো সবাই মিলে ঐক্যবদ্ধ শুধু মানুষ না জিন সঙ্গে আসে আর বলে যে এই কোরআনের মত কিছু একটা বানিয়ে নিয়ে আসবে তারা আনতে পারবে না জান দিয়ে যদি একে অপরের সহযোগিতা করে হান্ড্রেড পারসেন্ট কোপারেশন চালায় তারপরেও তারা আনতে সক্ষম হবে না এই কোরআন এমন একটি গ্রন্থ আমি যদি এই কোরআনকে নাজিন করতাম একটি পাহাড়ের উপরে তাহলে আপনি দেখতেন পাহাড়টা এই কোরআনের ভয়ে ভীত হয়ে নরম হয়ে নিজের অস্তিত্ব তার বিলীন হয়ে যেত আল্লাহ তালার ভয়ের কারণে এ কোরআন পাহাড়ের মধ্যে অবিতীর্ণ করলে তার অর্থটা কি পাহাড়ের মধ্যে করে কোরআন নাজিল হলে কি কাইফিয়ে হতো সেটা আমাদের পক্ষে বোঝা মুশকিল কিন্তু আল্লাহ তালা যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন যে নাজিল করলে পাহাড়ের মধ্যে তিনি সেই জ্ঞান দিতেন বিবেক দিতেন কোরআন কি জিনিস এর মর্যাদা কত সান কত এর হুকুম কিভাবে পালন করতে হবে এর কথা কিভাবে শুনতে হবে এগুলোর ফিলিং পাহাড়কে এত কাহিন করে ফেলত যে সে কোরআনকে আমল না করতে পারলে কি ক্ষতি হবে সেটা চিন্তা করে ভয়ে তার অস্তিত্ব হারিয়ে যেত এমন জিনিস মানুষ তোমাদেরকে দিয়েছি ভয়ে তোমাদের অস্তিত্ব হারিয়ে যাওয়ার জন্য দেয় নাই তোমাদেরকে আমল করার জন্য দিয়েছি তোমাদেরকে তেলাওয়াত করার জন্য দিয়েছি তোমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য দিয়েছি আল্লাহ তালা সুন্দর সুন্দর কেসা কাহিনী এক্সাম্পল দিয়েছেন কোরআনের মধ্যে শিক্ষা নেওয়ার জন্য তিনি ইসাদ করেন আমি লোকদের জন্য উদাহরণ দিয়েছি উপমা দিয়েছি যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে তিনি অতীত নবীদের কাহিনী উম্মের কাহিনী আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন ইতিহাস আছে কোরআনের মধ্যে যে আমি আপনার কাছে বর্ণনা করেছি এই কোরআনের মধ্যে সুন্দর সুন্দর কেসা কাহিনীগুলো যা আমি আপনাদের কাছে আপনার কাছে ওহি হিসাবে পাঠিয়েছি সিরা ইউসুফের তিন নম্বর আয়াতে আল্লাহ বলে সুন্দর ইতিহাসের মধ্যে অনেক কিছু অতিরঞ্জিত আছে ইতিহাসের মধ্যে অনেক কিছু মিসিং আছে ইতিহাসের মধ্যে অনেক বিকৃতি আছে আল্লাহ কোরআন কে সহজ করে দিয়েছেন কঠিন কোন নেই এত গুরুত্বপূর্ণ কিতাব অথচ সহজ সে কথা তিনি বলে দিয়েছেন এই কি আমি শিক্ষা গ্রহণ করার জন্য অতি সহজ করে দিয়েছি আছে কেউ শিক্ষা নিতে শিক্ষা নিতে শিক্ষা গ্রহণ করতে এটাকে এমনকি মুখস্থ করতে হলেও আল্লাহ আল্লাহতালা এই ছোট বাচ্চাদেরকে সাত আট দশ ১২ বছরের বাচ্চারা কোরআন পুরো মুখস্থ করে ফেলছে আল্লাহ তালা কি নিয়াম পৃথিবীতে এমন কোন বই কিতাব কি আছে যে এতগুলো পৃষ্ঠা সহকারে আগা থেকে গোড়া পর্যন্ত বাচ্চারা মুখস্থ করে ফেলেছে বলেন দেখি আর একটা নাম কিতাবের নাম নেই এটা যে মিরাকল এটা যে আল্লাহ তালা মজা এগুলা কি প্রমাণ নয় এই কোরআনকে আল্লাহ তালা দিয়েছেন মানুষকে কোরআন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে কোরআন যাদের কাছে আছে তাদের কাছে আলো আছে লাইট আছে নূর আছে আর যাদের কাছে সে কথা আল্লাহ তালা সৌরা ইব্রাহিমের এক নম্বর আয়তে বলেছেন কিতাবুকু ই লোকদেরকে বের করে আনতে অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ তালার হুকুমে আল্লাহর হুকুম না হলে পারবেন না নিয়ে আসতে তিনি চেষ্টা করেছিলেন আবু জহেলকে পারেননি আল্লাহর হুকুম সেখানে নেই আল্লাহর হুকুমে নিয়ে আসবেন কোন দিকে ইলা আজিজ মহাশক্তিশালী এই কোরআনের আরো অনেক পরিচয় আল্লাহ তালা নিজেই কালামে পাকে তুলে ধরেছেন এর ফজিল তেলাওয়াত করতে গিয়ে পড়তে গিয়ে বুঝতে গিয়ে যে আলোচনা করে সময় কাটায়। আমরা সময় ব্যয় করি তা যে কত ভালো কাজ কোরআনের নলেজ চর্চা করা কোরআনের জ্ঞানের আলোচনা করা কথা। আল্লাহ তোমাদের মধ্যে ওই লোকটা উত্তম সর্বোত্তম সবচেয়ে সেরা যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায় কোরআন শিখা তালাওয়াত শিখা কোরআন শিখা শিখানো হেফজ করা করানো কোরআন শিখা শিখানো কোরআনের শিখা শিখানো এসবগুলো এর ভিতরে চলে আসে তাহলে যারা এই যে যেকোনো দিক থেকে পড়ায় শিখায় হেফজ করায় করে করে শুনে সবাই কিন্তু সর্বোত্তম লোক হয়ে যায় এরাই পৃথিবীতে উত্তম লোক আল্লাহ তালা সার্টিফিকেট দিচ্ছেন নবী করিম সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট দিচ্ছেন এবং এই কোরআনকে পড়ার জন্য পড়ানোর জন্য এত ফিরতের কথা এসেছে পড়লে আল্লাহ আল্লাহ আল্লাহ একটি কম কমপক্ষে আল্লাহ কয় গুণ করেন দশ গুণ করে দেন হাসানা তো বেআা আল্লাহ তাল কাছে হয় না একটার পরিমাণ হয় দশটা আলিফিলামিফলামিক এই আলিফ লা বলেন আমি বলছি না আলিফুল একটা হারফ বরঞ্চ এখানে তিনটা হারফ আছে কেউ আলিফুল মাত্র তেলাবাত করলো বাকিটা করে নাই এতটুকু এই কয়টা নেকি সিকিউর হয়ে গেছে তিরিশটা নেকি এত লাভজনক ব্যবসা এত লাভজনক বেচা কিনা কোথায় আছে আর এখন তেলাওয়াত করলে শুনি যে শোনার মধ্যে ফজিলত কি আছে আল্লা তার জন্য এই একটি করবেন যে সেটা কয়েক গুণ দেবেন শোনার মধ্যেও আল্লাহ হাসানাতুন মুদ আফা কয়েক গুণ নেকি দান করবেন ওমান বলেছেন কেয়ামত এ শি আন তোমরা কোরআন পড়ো কোরআন বেশি করে পড়ো যে ব্যক্তি কোরআন বেশি করে পড়বে এই কোরআন তার জন্য সুপারিশ করবে আল্লাহরা আল্লাহ আমাকে এত দিয়ে দেন যেই ব্যক্তিফা কোরআন এমন সুপারিশকারী যে আল্লাহ তালা তার সুপারিশকে কে কবুল করবেন ওল উন মুসাদ আর সে কোরআন হেলিয়া পড়িয়ে দিবে এবং তার হেলিয়ার আবেদন করবে আল্লাহ পূরণ করে দেবেন যে ব্যক্তি কোরআন তার সামনে রেখেছে কোরআনকে অনুসরণ করেছে আল্লাহ এই জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে জান্নাতের দিকে গাইড করে নিয়ে যাবে খালফাহু যে খালফাহ কোরআনকে পেছনে ফেলে রেখেছে কোরআনকে কোনোদিন সামনে রাখেনি অর্থাৎ কোরআনের কথা শুনে নাই পড়ে নাই পিছনে ফেলে দিয়েছে এই কোরআন তাকে তখন কোরআনের কারণে সে জাহান নামে চলে যাবে এই হচ্ছে কোরআনের ফজিলত কোরআনের এত মর্যাদা এত গুনগান